এ বাগানে কেমন বৃহস্ত বৃহস্ত বাড়ি বাগান এমন বাগান বাড়ি বা ওলাই মানা দেবে যেই বাগানের এক একটা গাছ বাবা গাছগুলোর কত সুন্দর কত মূল্যবার। আল্লাহর হাবিব ফরমান ওই গাছের একটা পাতার দাম সারা দুনিয়া বিক্রি করলো হবে না কোন দুনিয়ার পিছিয়ে পড়ছে রেখা বলবো না चे नहर जारी दुनिया नहर तो नहर गुण मटर चलते रास्तार मत चलते थकू मधु भांगिया पड़े ना एक भांगिया पड़े ना एक दु भांगिया पड़े ना तो अब तुम इच्छा मतो प्रवाहित होते थे এক জায়গাতে প্রবাহিত হইতেছে তুমি বলবা এই তুমি এদিক যা চলো এদিক যা চলবে আবার বলে এদিক যা চলো এদিক যা চলবে বাবারে জান বাবারে বেহেস্ট মেয়েদের দালান করে দুনিয়া দালান দেখে ভাগ লাইয়া এত কষ্ট করতে আসো কবল করা শান্তি বাবার এই বাংলাদেশে যখন বিদ্যুৎ যায় তখন যে কি কষ্ট বাবারে এখন তো দেখছি রাত্রে আর ঘুমায় না তখন বলি চিন্তা করি যখন এদেশে বিদ্যুৎ ছিল না তখনও তো রাত্রে ঘুমাইছি আর এখন বিদ্যুৎ ফেলকালে ঘুমটুম কিছু হয় না दालान ग एक तला दो तलाडिंग नय हजार हजार तला विशिष्ट दालान है वही बेहस्तर दालानर एकखानी ठीबे स्वर्ण एकखानी ठीबे उपार जवाहर द्वारा तारात हो কি যে সাজান মাওলায় সাজাইবে অনেক বড় লোকের দালানে ঢুককে আশ্চর্য এ যাও কেমন সুতরাং ঝাড় বাতিটা দি দিয়ে বাতিটা দিয়ে সাজাইছে ও কিছু না রে কিছু না বেশ এমন সাজানি মাওলায় সাজাইবে রথ অলাুন সাবে হাত অল খতরা কলবে রজুল আল্লাহ হাবি ফরমান এমন সুন্দরী বাউলায় বানাইছেন ব্যস্ত এমন সুন্দর এমন শান্তি এমন ভালো জায়গা क्यों दिन चोखे देखे ना क्यों दिन जगार कथा कने नाद कल्पनाओ देने है ना अने कल्पना करें दलें दा यकम आज यकम आल्ला हाबी फरमान मानुषर कल्पन जो दूर आसे तर अनेक ভালো দালাল মাওলায় বানাইয়া রাখছেন অনেক ভালো বেহ তো মাওলায় বানাইয়া রাখছেন ওই বেশতে অশান্তি বলতে কিচ্ছু নাই শত্রু নাই দুশ্মন নাই সালাম অশান্তির কোনো কথা গালিগুলো কেউ কোনদিনা কর্কানা শুধু সালাম শুধু শান্তি আর শান্তি বাবারে দুনিয়ার বিবিরত ঝগড়াও করে যাদের এত ভালোবাসি কত তোমার মুখে মুখে কথা বলে আল্লাহ ভগবান তোমাকে দান করবে তাদের চক্ষ আদবে সব সময় নিচের দিকেই থাকবে কোন সময় তোমার দিকে ব্যাগ দু করিয়া গোরাইয়াও কথা বলবে এই বেহেসে যদি একবার ঢুকতে পারো আজকে মানুষের গাড়ি বাড়ি বিমান হেলিকপ্টার ওরণ দেখতে কত আশ্চর্য আর কত মনিকল্পনা করো আরে বেস্টের জমিনে চলতে বাবারে গাড়িও লাগবে না বিমানও লাগবে না রকেটও লাগবে না তোমার মনে যখন যে জায়গায় যাইতে মনে চাইবে সঙ্গে সঙ্গে সেই জায়গায় পচিয়া যাবা আরে বাবা ফল খাবা গাছের ফল দেখছো মনে চাইছে খাইতে দুনিয়াতে একটা জিনিস খাইতে ছেলে না লাগে দোকান থেকে টানিয়ান তো কাটুন লাগে অপেক্ষা করুন লাগে আর বাইবার আল্লাহ আল্লাহ ফরমারা জানাল জান গাছের ডালটা ঝুঁকতে তোমার মুখের কাছে আসবে অপেক্ষাও করা লাগবে না চাকরও ডাকা লাগবে না আরে কষ্ট করি হাত দিয়ে ধরিয়াও ছড়িয়া মুখে দিতে হবে না তোমার মুখের কাছে আসবে ফলটা সেরতেও তোমার হবে না আসতে একটা ফলের ভিতরে কম পক্ষে চল্লিশ রকমের মজা হবে বাবারে দুনিয়াতে একটা ফল খাইয়া বারবার খাইলে ওনার খাইতে পড়েছে ওরা খাইছি বারবার আরে বেস্তের মধ্যে যখন বলবে ফল তো খাইছি বাবার বেহেস্টের খাদিরা বলবে আবার খাইয়ে দেখুন আর এক খাইছো কি না খাইয়ে দেখবে না এটার মজা আবার আর একবার একই গাছের ফল একবার খাইছো বলে আবার খাইয়ে দেখ আর এক মজা বাবার শান্তি আর শান্তি বাবারে এই বেহেস্টে যদি একবার ঢকতে পারো اوی مولا شد تو کلمر گشن خالی دین فی ها عبادا سی روزی بینار کنو دین بهیر کارا بینا ار بابا کده نکست دیدی گناه یک گناه گره یک آب رزا اللہ بابا رو گناه کنو دین چنو ছোটনা বাবারে একটা কবিরা গুনার জন্য কম পক্ষে সাত বছর জাহান নাম দরিয়ানা যদি একটা একেবারে ছোট্ট গুণা কিচ্ছুই না যদি একটা গুনার জন্য যদি একদিন জাহান নামে থাকা লাগে এই একদিনের আজ আম সহ্য করছে পারব কি না বুজ্জা সূর্য মাওলার কবরে যাই হোক বাবার এই জাহান নামের কথা মাওলায় শুনাই যে আল্লাহ আল্লাহের আল্লাহ আল্লাহ আপনার মাফ করে দেয় বাবা দুনিয়াতে একটা গরু সারা দিন হাল চাষ করতে করতে ঘামে ঘাইয়া যায় বাবা রে কত কষ্ট করে ধান কাবাই গেল ধানের ভাগও পায় না को मापुर मा मा और भाग्य मा पाए जाना प्रसव करषक बंदोबस्त करें ना मौल तोषक खाता कंदोबस्त करे बाबे एक गरु मावल बनाई गरुटार जो बेस्त नई दो नई पर मवल् बलिया देसें गु हमार बंद कथा मत चलिस গরুতে হাল চাষ করতে করতে কি অস্থির হইয়া যায় তারপর গরুটা হাল চাষ করতে বাবারে কোন গরুতে যদি হাল চাষ টানতে ক্ষেতপুত করতে না তার কানে কানে যদি আল্লাহ আব্বাকে কালামের আয়াত শুনাই দিতে পারো আমি কানে কানে শোনাই গরু তেয়ারবে না গরু তেয়ার হইবে না কারণ এই পশু পাখি তোমাদের অধীনে আমি করিয়া দিছি এইটা তার কানে শোনাইয়া দিল বাবার গরুটার বহস্তরাই দুজাই এত কষ্ট করি হাল কাজ দেখা হইয়া গেল আল্লাহ এই গরুটার জন্য মাওলায় করে ল্যাপ্তশোকও বানান নাই যেখানে পায়খানা প্রস্তাব করে সেখানে ঘুমাইয়া থাকে আর তোমার আমার জন্য কত নেমা ছাড়া জীবন নেমা শেষ হিসাব করলো নেমাতে হিসাব দিন করা যাবে না বাবারে তত সুন্দর আরাবে সবার জন্য ল্যাপ্ত শোক মাওলায় বানাইয়ে দিয়েছেন আর মাওলা আমাদের বানাইছিল ইবাদতের জন্য মাওলার ইবাদত না করিয়া যদি গুণা এই কবরে যা আল্লাহ ফারমন আমি জাহানিহাদ অমি ফাউম গব এই ব্যাপারটা আমি এই লোক পুরুষেরা এই গান ববদার শুনুন জরা তরিকা মান যাবো যদি আল্লাহের কালাম যে জাহান নামে লোকের জন্য ল্যাপ বানানো হবে জাহান নামের আগুনে ওই তোষকের অংশ উপরে শোয়াইয়া আলাহিমুল গবাস গবাস মানে ঢাকনা বা যখন উপরে একটা ঢাকনা বা ল্যাপ দিয়া দেবে সেটা কত কুটি মনে হলে এই বাওলা কেউ জানেন না ওই ল্যাপটা আর সমস্ত তুলেইবে যাহান নামের আগুনের কয়লা দিয়া কয়লা পাতর কয়লা দিয়া যখন তোষকের উপরে সোয়াই গাই যখন আল্লাহ হুকুম দেড়া এই নাফার মানে আরামে দিছিলাম শোয়ার জন্য শুইয়ালই আরামের কথা বলে নয় যাও যাও এখন জাহান নামের মই তোদের ল্যাপ তোষকের জাহান নামের আগুন লাগাইয়া যাও ও বাবা সহ্য করতে পারবি না মিথ্যা মনে করিয়ে বইছো। ও বাবা কোনটা মনে করিয়ে বইস মনে বুঝাও না ওমান মান থেকে ফেরো না কেন কি আল্লাহের কালাম মিথ্যা না সহ্য করতে পারবি আজাদ বাবারে রে নামের মধ্যে গোসল করাইবে গরম পানি দিয়া এই দুনিয়ার আরামের গোসল না যে গোসল করলে একটু শরীরটা বড় শান্তি লাগে আরাম করে সফর করিয়া পরশ্রম করিয়া আসিয়া গোসল করলে কত আরাম লাগে আল্লাহ রে অল্লাহ বাবা রে আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দল এমন গরম পানি মাথার উপরে ঢালিয়া দেবে গরম পানি এত তেজের গরম পানি হবে মাথার উপরে ঢালার সঙ্গে সঙ্গে মাথা তালু সিদ্ধ হইয়া মধ্যে যাইয়া নারী বুড়ির সঙ্গে সঙ্গে পসাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ চুপ করিয়া পড়িয়া দেবে আর শরীর দিয়া যে পানি ডুবাইয়া ওই বাড়ির সঙ্গে গাছ চামড়া খুলিয়া খুলিয়া সঙ্গে সঙ্গে পড়িয়া যাইবে এ বাবারা গুনা করবি ফেরোনা কেন রে বাবা আরে দুনিয়ার বাপ মায় এত মায়া মহাব্বত তারপর বারবার অন্যায় করলেও বাবারে তেজভূত্রিয়া দেয় এবং জগনতি আমার কাছে মাফ চাবি আমি তোর সমস্ত করিয়া দেব ও বাবু কত আলে মোলা মাদের হাত উঠাইলাম ইয়াল্লাহ কত বেগুনা না বালে তালগালিম নিয়ে হাত উঠাইলাম ইয়াল্লাহ কত চাকরির চাকরির বন্দা দিলে নিয়ে হাত উঠাইলাম মামুদ্রার বিচারে একজন আর গুনা মাফ করলে তার ছেলে আমাদের সবার গুণাম করে দাও মাল আপনি যদি মাপ না করে ওই জাহান নামে রাজব তো সহ্য করতে পারব না अल्ला। मुमें, मुमें आत खास स्वन बाप मा दादा दादी नाना नानी भाई बंधु स्त्री फुट्टुपुर सागरी जार से कबरे सूयारबा के आपने मान আল্লাহ তাদের কবরকে আপনি বেহেস্তের বাগান বানাইয়া হইল যারাই মাহফেলের জন্য চেষ্টা করলো সাহায্য করল সবার উপর আপনি খাস রহমত নাজেল করেন আল্লাহ আল্লাহ যত মান আমরা মাহফেলে হাজির হইল আমাদের সবার উপর আপনি খাস রহমত নাজেল করেন আল্লাহ صلى الله على خلقه محمد وآله وصحابه وعزواجه وعتبائه يا جمعين ارحمنا برحمتك يا رمالراحمين